फार्सरा पडक उद्देश्य आज उद्देश्य मुस्लिम ग्लसब के देखा सबको विवेचना কোথায় গেলে ভালো জব পাওয়া যাবে একটা মুসলিম যখন এই বিষয়টাকে বিবেচনা করবে হায়ার স্টাডিজ এর বিষয়টাকে তখন এগুলো কনসিডার করার মতো কিছু ফ্যাক্টর বাট এট সেম টাইম কিছু ইসলামিক কিছু বিষয় একটা মুসলিম কখনোই ইগনোর করতে পারে না আমার সাথে আছে মাহবুব ভাই আর আমাদের দুজন হোস্ট দুজন দুজন গেস্ট একজন হচ্ছে আহ মোহাম্মদ মাহবুব বসে তারেক আর একজন হচ্ছে জুবাই তারিফ তারেক তুমি বলো তোমার কেমন আছো আর যদিও আমি এখানে আসার অতটা ক্যাপাবিলিটি যোগ্যতা কিছুই রাখি না যাই হোক আমি চেষ্টা করব যে আমার যে পজিটিভ দিকগুলো আছে এগুলা থেকে যাতে ওনারা কেউ হইতে আর প্রথমে আমি নিজের মানে পরিচয়টা একটু দি সেটা হচ্ছে আর তারপরে হচ্ছে আমি মানে শুরু করছি মানে হচ্ছে যে আহ যেহেতু আমার বাসাতে একটা প্রেসার ছিল হায়ার স্টাডি নিয়ে আমার ওরকম পার্সোনাল প্যাশন আসলে বলতে গেলে ছিল না তো কিন্তু হইছে যে যাই আমি তুরকিতে গেছি ওখানে ইস্তাম্বুল টেকনিক্যালে ছিলাম আর কিং ফাদে এখন আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এইচসিসি ছিল ঢাকা কলেজ আর এই তো স্কুল ছিল থামলিক गवर्नमेंट बॉयস এই আমার ইন্ট্রোডাকশন এই তো আচ্ছা মানে তারিক ভাইয়ের মতো থ্যাঙ্কস মুসলিম যে এরকম একটা তারপর হচ্ছে মালয়েশিয়াতে তারপর এখন মানে ইলেকট্রনিক আপাতত দুজন মানুষকে পাইছি আচ্ছা তো তারেক হচ্ছে এখন সৌদি সৌদিতে আছো আর জুবাই হচ্ছে মালয়েশিয়াতে আচ্ছা তো ट कर स्टाडी कन्टिन्यू करा सबकिर निजे दिन प्रैक्टिस আচ্ছা আমি তাহলে নাকি হ্যাঁ সেই তো আচ্ছা আমি আসলে যেটা বলবো আসলে মানুষ অনেকভাবে চিন্তা করে ব্যাপারটা হচ্ছে যে এমন আচ্ছা আমার যদি পার্সোনালি কেউ জিজ্ঞেস করে আপনি কেন মানে যাবেন সেটা হচ্ছে যে আমার আব্বাইটা নিয়ে খুবই খেপা ছিল যে এত ঘন ঘন বাসায় কি আমার এই স্টাডি সম্পর্কে ওইভাবে আমার এত বিশালেশন ছিল না কিন্তু দেখা গেছে আমি একটু হুজুর হয়ে গেছি হয়ে গেছি কিছু হবে না ছেলে আমি বুঝলাম যে আমাকে মানে দেশে থাকতে দেয় হবে না ও জিয়ারি টোফেল মানে বের হওয়ার পরে জিআরি দেওয়া হলো আর আমি জাস্ট হচ্ছে যে নিজের আমেরিকা কেনাডা মানে ওই না গিয়ে আমি জাস্ট হচ্ছে যে জোর দূর যে আমি কাছে আমার এনভার সাথে আমার শুট করবে না আমি জাস্ট হচ্ছে যে মুসলিম দেশগুলাই মানে কনসেন্ট্রেট করে জাস্ট হচ্ছে বাসায় এটা কনভেন্স করলাম যে ঠিক আছে আমি মুসলিম দেশ মানে তার কি তবে এই টাইপের ডেভেলপ যে যাদের এডুকেশন মোটামুটি ডেভেলপ ওইসব দেশে যাব মোটামুটি এইভাবেই আর কি মানে কোনো বিগ амিশন ছিল না আর হচ্ছে এই তো কিছুটা কি মানে মাইন্ড কেচি পে পরে যা যা হয়েছে মাইন্ড কেচি পেতে আমি তো তোমাকে বললামই আমি খুবই হোমসিক এমনকি আমি কেসপিএমে খুব হোমসিক অবস্থায় থাকি আর কি তো আমি চেষ্টা করতেছি যে যত তাড়াতাড়ি মাস্টার শেষ করে দেশে পাই যব না যায় আর কি ঠিক আছে জুবায়ের কেসটা কেমন আচ্ছা আমারটা তো ভাই আমি তো আন্ডার গ্র্যাডে চলে আসছিলাম অনেক আগে যে জায়গাটা ছিল ওটা ছিল মালয়েশিয়া তো আর মালয়েশিয়া ছাড়াও যদি আমি দেখতাম তাহলে হয়তো মানে মুসলিম কোন একটা দেশে দেখতাম কারণ যেহেতু এক্সপ্লোরেশন তো সেই থেকে করা আচ্ছা দুজনের কি মানে কি হ্যাঁ একটা এখানে এসে ডিসাইড করবো মানে থেকে বের হয়ে আর কি প্রথমে একটা ছাড়তে চাই করবা আচ্ছা আচ্ছা আচ্ছা এখন একটা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 আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যেহেতু আমি আর একটা পয়েন্ট আগে একটু ফোকাস করিনি সেটা হচ্ছে যে আসলে মানুষ কেন হায়ার যাইতে চাই আমি এই পয়েন্টে একটু কথা বলে তারপরে আসবো আর কি মানুষ কেন আসলে যুক্তি থাকতে পারে আর কি একটা পছন্দ করে হ্যাঁ তো সেটা মনে করে যে তার মানে টিচিং এ থাকলে তার হচ্ছে নিজের জন্য সময় সে অনেক বেশি পাবে সেই কারণে এমএসটি এইচডি ওই পাথে ধরে যাবে আবার আর হচ্ছে যে সে দেশে জব পছন্দ হয় না বা স্যালারি স্ট্রাকচার ভালো না বা তা দেশের মানে পছন্দ হয় না যাচ্ছে মানে দেখা গেছে ইউটা আছে না আমেরিকায় ওইখানে ছবি দিল ধরো ওইটা এমন ঢাকায় থেকে এটা আসলে খারাপ লাগতে চাইছি যে কি করতেছি হ্যাঁ তো এখন তার হচ্ছে বাইরে আসে বা যেটা এমন কি হচ্ছে যে এক দেশের মধ্যে ভার্সিটি চেঞ্জ করলে হবে আর হচ্ছে এইগুলো যে মেইন কারণ আর কি একটা কারণ পারে যে বাংলাদেশে আর কি মানে বলতে মানে তো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জিনিসটা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 তখন আর মানে আমি যখন বুঝছি যাওয়া এটা তো আমরা জানি যে সে যে ক্লাসিক্যাল স্কলারশিপে মানে ওই মানে মানে যে যদি কাফির করে মানে যাচ্ছে আমিও গেলাম এরকম যদি হয় জিনিসটা এবং ওই একই অ্যাভেলেবল এডুকেশন মুসলিম কান্ট্রিতেও আছে তার জন্য আসলে ওয়েস্টার্ন কান্টিতে যাওয়াটা আমি মনে করি না আর ইসলামে ওটা আছে। যে এরকম যে প্রথমে অনেক ক্ষেত্রেই মানে প্রফেসর ম্যানেজ করতে হয় যে আমি অনেক প্রফেসর কে মেল দিব তারপরে দেখা যাচ্ছে যে সে যদি আমার বা সবকিছু দেখে যে যে টা ছিল মানে যেটা আমি আগে থেকেই জানতাম যে সৌদি আরবের একটা স্কলারশিপ আছে এবং সৌদি আরবের সব ইউনিভার্সিটিতে মানে এবং তার এখানে অনেক কিছু করবে তার মেডিকেল সবকিছু আসেই কারণ হচ্ছে এখানে আমার মনে হচ্ছে একটা ভালো এনভারনমেন্ট থাকা যাবে আর এখানে হজম করা যাবে আর এই কারণে মেনলি কিংফার ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম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 আমরা যেটা দেখি যে আসলে কিন্তু এটা মানে লাইফ স্টাইল একটা বড় মোটিভেশন থাকে যে ওখানে গেলে এই যে রোড ট্রিপ তারপর বিভিন্ন ক্যাম্পিং এবং অনেক কিছু আছে কি আমরা ঘুরতে যাবো কাজ করে হ্যাঁ ওখানকার ছবিগুলো ভালো আছে সোশ্যাল মিডিয়াতে শুধু যদি আমরা এটা মনে করি যে মানুষ পড়াশোনার জন্যই কিছু নাই বাট জিনিসটা হচ্ছে যে অনেকগুলো মোটিভেশন আছে সোশ্যাল স্ট্যাটাস লাইফের মানে লাইফ কিছু এনজয়মেন্ট অনেকে মনে করে বয়সে হচ্ছে যদি আমরা কিছু না থাকি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 এটা তোমরা ওখানে কেন গেলো না যদি বলি যে সমস্যাটা কোথায় it's not just choice ekhane some sort of ekta wie uh, kaj kore ekta tension kaj kore i think tomader moddhe kotha shuna jeta mon bujlam je somo tuma ta avoid korte jaccho mone okhane uh, ashole bhoy ta kisher taile waste e jawar avoid korar karon ta ki avoid na ekta negative feeling asher main karon hocche na amar byaktigoto kichu obhiggota সেখান থেকে যে অভিজ্ঞতা প্রথম প্রথম হয়তো অনেক কিছু কিছু দেখার মতো ল্যাব থেকে বাস এরকম একটা রুটিন কিন্তু হয়ে যায় এবং সেখানে ক্লাস করতে হয় তো এর বাইরে কিন্তু আমাদের লাইফে কোন অ্যাক্টিভিটিস নাই আমরা যদি চিন্তা করি মানে আমরা যখন যাচ্ছি আমাদের লাইফটা স্টুডেন্ট লাইফটা একচুয়ালি এরকমই হয়ে যাচ্ছে আমাদের বাকি সেটা হচ্ছে যেমন গল্প করবো শীত আর একটা নন মুসলিমের সাথে গল্প করব আমাদের টপিকেন্ট থাকবেই সেটা কালচারালি হোক বা রিলিজিয়াস দিক থেকে একটা ভিউ একটা কিছু পার্থক্য থেকে যায় তো ওই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 যে আমার কাছে এনভার খুব গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমি প্রথমেই চিন্তা করছি যে আমি যে বিদেশে যাব তো আমি বিদেশের মতো অনেক কিছুই শুনছিলাম হচ্ছে যে জামাতে মানে যারা এখানে পাঁচ অতনাম জামাতে পড়তো ওরাই ওখানে হচ্ছে যে দুই অতাজ জামাতে পড়তে পারে না এটা খুবই ডিফিকাল্ট এবং আমার এক জার্মানি এক ফ্রেন্ড ওসে যে এখন ওই জার্মানি একটা খুব ভালো একটা ইউনিভার্সিটি আছে মানে একটা স্বপ্নের পসিবল না যদি না তার একদম দেখা গেছে যে তার ওয়ার্ক বা ইউনিভার্সিটির পাশে একটা মসজিদ আছে এটা মানে একশো জনের হয়তো পাঁচ জনের জন্য হয়তো এটা হবে না কিন্তু গণহারে তো সবাই যাচ্ছে তো আমার কাছে এটা একটা ভাইটাল পয়েন্ট মনে হয়েছে যে আমি হায়ার স্টাডি দেখা গেছে কি আউটপুট পাবো এবং আমি নিজের জন্য বা যে মুসলিম নেশনের জন্য বা ফ্যামিলির জন্য বা খুব একটা বেশি কিছু করে ফেলবো সেটার ব্যাপারে আমি শিওর না কিন্তু আমি অলরেডি আমার একটা ডিসিশন দিয়ে আমি পাঁচক্রামাজ মসজিদে পড়াকে স্যাক্রিফাইস করে দিলাম অনেক ক্ষেত্রে আমি কত মাস জানি জুমা পড়তে পারে না এটা হচ্ছে যে আমার ফ্রেন্ড আমাকে বলছে তো আর মানে হচ্ছে যে এটা তো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গেল আর একটা হচ্ছে আমি হচ্ছে যে আইসিডি তে ক্লাস করতাম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 মানে মানে জেন্ডার মিক্স মানে আমরা এই ক্ষেত্র দেখা যাবে যে ওয়েস্টে তো তারা আরো হয়তোকেশন ওখানে ছেলেমেয়ে আর ওপেন থাকবে তাদের আচার আচরণ বা তারা অনেক কিছু দেখবে লিভ টুগেদার বা জিনিসগুলো এখন আমাদের দেশে নর্ম হয় নাই मैंने আমার দেখলে মনে হয় যে মাঝে মাঝে পোস্ট দেয়ের যে কিছু খুব স্ট্রংলি ডিটার্মাইন থাকে আগে থেকে মানে যাওয়ার আগে থেকে কারো যদি আপব্রিঙ্গিং হয় যে এরকম করা যাবে না আর মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে আমি আগে বসি যে আমার ছোটবেলায় যে আমার ইয়ার কি যে আমার বোন মনে হয় আমারে বলতো তুমি যে দুধের মধ্যে টুলে পড়লে হয় না যে দুধটা মুহূর্তে ছানা হয়ে যায় পার্সোনাল তারা ওরকম লেভেলে ডিটারমাইন বাই এডুকেটেড বা তারা মনে করছে উপহারের ক্ষেত্রে আমি তো জানি তার মানে তার রিসার্চ উদি বা অন্য দেশে ওইটা অ্যাভেলেবল ছিল যেটা হয়েছে যে কারণে আমেরিকা যেতেই হয়েছে আর কি এডুকেশনটা ওই জায়গাতেই ছিল আমাদের ক্ষেত্রে ছিল না যে আমার ওই দেশে উপহার ক্ষেত্রে জিনিসটা তার মনে হয় খুবই ফোকাস ছিল আর मानुपर बो से तर चिंता भावनाट दिए प्रभावित है, है, है। फाइ उ এই কারণে মানে ওখানে গিয়ে মানুষের দিনের আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হয়ে যায় বা দিনের প্র্যাকটিসটা কমে আসতে পারে অনেকের ক্ষেত্রে এটা হয় তো এখানে আসা উচিত যে কে আসলে যেতে পারবে বা কে যেতে পারবে না একটা অনেকে আসে আমরা যাদেরকে কথা বলছি তারা অবশ্যই ডেফিনেটলি ইসলামকে কেয়ার করে অনেকে আসলে ক্যারি করে আসলে ইসলাম কি বলে তার সম্ভব আগে যে উনি বলছিলেন একবার এবং দেখা গেছে একটা ছেলে বাংলাদেশ থেকে গেছে সে আসলে দেখা গেছে যে সব সব কিছুতেই একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে এই কারণে সে আসলে নিজেরা জাত উঠাইতে চেষ্টা করবে আরকি জাতের চেষ্টা করবে কিভাবে সে হচ্ছে যে তাদের মতোই একজন হইতে চাইবে আর কথায় কথায় বাংলাদেশকে ডাটি বলে গালি দিবে এখানে খারাপ আমরা জানি শিখা যায় না বিদেশে অনেক সুন্দর যে এখানে ইসলামটা এখনো নন যে আমার হয়েছে যে বাসায় হচ্ছে যে আমার ভাই তার ভাইবাবোনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে থাকতে পারবে না এটাই নন আর বিদেশে তো হচ্ছে যে কি আমি এক ইউকে তো এক ফ্যামিলির কথা শুনছিলাম যে উনি মা বলতেছে আর কি ছেলেকে এক ইসলামের এগিয়ে যে নর্ম ওইটাই হচ্ছে যে নর্ম ঠিক কিছু ছেলে ছেলে মেয়ে তো না ছেলে মেয়ে না ছেলে কিছু ছেলে যেগুলি দেখছে ওরা মানে আছে যেমন ঢংটা আমেরিকা অনেক বেশি বা ওইস্টার্ন ইউরোপে সব জায়গায় আছে আমেরিকা না শুধু মানে ডায়লগটা আমেরিকা থেকে আসতে পারে দাঁড়া এসে জিনিসের উপরে এই জিনিসটা দিয়ে এখন আমাদের কিন্তু মুসলিমদের একটা খুব বেশি কি হলো আরেকজনকে আহ শুধ্রায় দেওয়া আরকি রেকটিফাই করা কোনো একটা ভুল করলে কেউ নামাজে যদি একটা কোনো বলে দিবে যে পয়েন্ট এটা অফ কবি মানে ভাইটাল একটা পয়েন্ট যে পরিবেশ প্রভাবিত করে আচ্ছা কিছু ডিফারেন্স বলতে পারো আমাকে যে আসলে তুমি কোনটার মধ্যে কোনটা ভালো পাইছো বা কি দুটার মধ্যে সোশ্যাল মানে আসলে অনেক কম সোশ্যাল বন্ডিং বা সোশ্যাল স্ট্রাকচার যে জিনিসটা এটা আসলে অনেক উইক এবং এই প্রভাবটা আসলে সবার আচরণে পড়ে সবার কথাবার্তায় সবার মানে ওরা যা কিছু করছে যা কিছু বলছে এভরিথিং সবকিছু ওদেরকে নিয়ে ওদের কোনো রেসপন আমরা যখন মনে করেন বাংলাদেশি পার্সপেক্টিভ যদি চিন্তা করি যে কারো যদি মানে কোন সন্তানের যদি টাকা বা এরকম কিছু আয় করা শুরু করে তার কিন্তু আয়ারল্যান্ডে কিন্তু এরকম কোন চিন্তা ওদের কাছে অনেক ফরেন যে আমি ফ্যামিলি কেন দিব বা আমি আমার বাবা মাকে একটা ক্রিসমাস বা মাদার্স ডে গিফট ছাড়া অন্য কিছু কেন দিব। আমার কাছে কোন এরকম কিছু জিনিস আছে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 যে তুমি দেশে বাইরে আসো ফ্যামিলি দেশে আচ্ছা যেটা পয়েন্ট আমি বলতেছি সেটা হচ্ছে যে আমরা দেখে আসছি যে আমাদের মানে বাবাদের জেনারেশনে তাদের ভাই বোন অনেক ছিল আমার এবং সবারই আমার মনে তাই হবে যে আমার আব্বা যে আব্বা হচ্ছে যে দুই ভাই তারা বোন হচ্ছে চারজন মানে আমার ফুফু চারজন আবার হচ্ছে যে আমার দিক থেকে আমার খালা হচ্ছে তিনজন মামা হচ্ছে চারজন তো তারা এরকম অনেক ছিল কিন্তু আমাদের জেনারেশনে এসে দেখা গেলো যে হচ্ছে যে আমরা মানে খুব কম দুই তিনজন চারজন আমি খুব রেয়ার দেখছি আমাদের জেনারেশনে তারা চার ভাই বোন এরকম আমি কমই দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই তিনজন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 আমি যখন ছুটিতে ছিলাম তখন অসুস্থ হয়ে গেছিল হঠাৎ লাংস প্রবলেমের কারণে তো চার মাস আমি মানে পুরো মানে হসপিটাল বাসা মানে একটা ছুটেছিলাম এবং আমি দেখা গেছে যে একই কাজ মানে একটা হঠাৎ করে মেডিকেলে যাওয়া मैं जिससे डिफिकल्टी हायर स्टाडी लंग टू कष्ट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 যখন এই সিচুয়েশন গুলো ঝামেলা দেখা যায় যে বাংলাদেশের ট্রেডিশনাল মুসলিম ফ্যামিলি আর আমরা যারা একটু মানে একদম যে দেশে থাকলে একটা চাকরি করলে দেখা যায় যে একটা সে পরে আসবো তো বিয়ের বিষয়টা কিন্তু সিরিয়াস বিয়ে না করে দেশ না ছাড়তে বেশ করে আচ্ছা আচ্ছা আমাদেরকে একটু মানে কুইক গোত্র করতে হবে দেখি আচ্ছা এখন একটা বিষয় হায়ার স্টাডিজ আমরা মুসলিমরা আসলে আমরা ওই লিবার কালচারের একটা বিচ্ছিন্ন তার লাইফ এর সাথে পার্থক্য কি থাকলো সে একটা গুড লাইফ চাই আমি একটা গুড লাইফ কসমেটিক চেঞ্জ তো এখন আমরা যারা হায়ার স্টাডি হায়ার স্টাডি তারা এইসলামের কিনা আসো ফিল্ডে আসো তোমরা কিভাবে দেখো জুবের কিভাবে দেখো বিষয়টাকে বা তুমি মনে করো তোমার স্কিলটাকে নট জাস্ট তোমার ক্যারিয়ার বাট এটা একটু বিগার কজ এর সাথে করে দেওয়া যায় কিনা তোমার কাছে কি মনে হয়েছে তার মধ্যে কিছু হচ্ছে যেমন আমরা যেটা বেশি করতে হয় অনেক রিপোর্টিং করতে হয় বা আমরা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমাদের আমাদেরকে প্রচুর রিপোর্ট লিখতে এক্সপেরিমেন্টাল সেটা এই যে বিষয়গুলো আছে আমাদের যে সমাজের অর্গানাইজেশন হতে পারে আমার মনে হয় যে এখানে কিছু মানে ইউনিক স্কিল ডেভেলপমেন্ট হয় হায়ার যদি কেউ মানে এটা সত্যিকে আর কি যদি এই সুযোগটা এখানে আছে যে ব্যাপারগুলো আছে এই জিনিস এই স্কিলগুলো আমার মনে হয় যে অনেক কাজে লাগবে পরবর্তীতে যে কোনো মানে উম্মার যে সার্ভিসের কথা বলা হচ্ছে সেখানে আমার আমার আলোচনা টপিকটা প্রায় আসে আমাদের আলোচনার মধ্যে সেটা হচ্ছে যে মুসলিমরা আসলে পিছিয়ে আছে কেন পিছিয়ে আছে আচ্ছা সেটা হচ্ছে যে এখন ধরো আমি আসছে জিনিসটা একদিনে হয়নি চল্লিশ পঞ্চাশ ষাট মানে আশি বছরে ধরো একটা কালচার এটা আস্তে আস্তে গড়ে উঠে আর আমাদের তো মনে আমরা শিক্ষা মানে আমরা ক্রমে খারাপের দিকে যাচ্ছে যেটা দেখতেছি আর হচ্ছে যে মানে সৌদি আরবের কথা যেটা বললে বা গালে তাদের আসলে কিভাবে আসবে ধরা হয়েছে যে তাদের কোনো কিছুই তো করার দরকার পায় না মানে আমার আছে টাকা আমি সব কিনে ফেলতেছি অন্যদিকে আমেরিকা বা ক্যানাডাতে দেখলে দেখা যাবে যে তাদের এনভারনমেন্ট হয়তো তাদের হচ্ছে যে অনেক দিন থেকে অনেক প্রতিকূলতা হইতে পারে তাদের কেনাডায় যেমন বলতে পারি যে কেনাডায় মানে শীতকাল মানে মানে যুদ্ধাযুদ্ধি বেশি করতে হয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পরে তাদেরকে আমার হয় এই কারণে কোনো ক্ষেত্রে ইফিসিয়েন্সি বাড়ানো বা যে কম রিসোর্স নিয়ে কিভাবে আগানো যায় সেজন্য তাদের সবসময় হয় হয়েছে যেই। যেটা আমাদের হয় না আরকি এই কারণে বলতে পারি যে আমরা হয়তো কিছুটা থেকে আচ্ছা আমি সেটা হচ্ছে আমাদের রিসার্চ হচ্ছে না যদি আমরা বলি সেটা হচ্ছে হ্যাঁ এখন এইটা যদি এই স্ট্রাকচারে এই মানে এই পলিটিক্যাল স্ট্রাকচারে যেখানে আসলে গভর্নমেন্ট ইন্টারেস্টেড না সেখানে তুমি কিভাবে तुम्हारत जुबर मत अल्प कैसे मानस इतने जुड़े दी चाहिए स्किल जुड़ेक्ट मैंने डिंक मध्य पसिबलिड जेनारे जमन किये मास्टर पीएचडी करलो पीएचडी करब पेलो তারাও না দেশে আছে করে এটাকে আমি ইসলামের কজের সাথে আমি এটাকে জুড়ে দিবো লাইক আহ তারেক তুমি হচ্ছ মেকানিক্যালের উপরেছ বা ইলেকট্রিক্যালে ধরলাম ইঞ্জিনিয়ারিং দুটো তাই না এখন বাংলাদেশে কোন একটা এমপ্লয়মেন্ট তৈরি হবে বা এনিথিং গুড কজ তোমাকে দেখো এটার সাথে কোন সম্ভাবনা তোমাদের স্কিল এর সাথে আসলে আমি যেটা বলবো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রিক্রুট করা হয় এবং তাদেরকে ওই প্রজেক্ট থেকে তাদের ফান্ড টান সবকিছু হয় এবং তারা মেনলি প্রজেক্টে বিজি থাকে সাথে দিয়ে কিছু কোর্স করে আর হচ্ছে যেখানে মানে মোটামুটি মানে মতো না হলে খুব একটা ভালো মানে পেপার লিখে জমা দিতে হয় বা যে এমন এমন আমাদেরকে মোটামুটি ইউনিক ট্রেনিং দেওয়া হয় বলতে গেলে ভালো রকম হাতে কলমে শিখতে হয় বা এখন যে আমি থিসিস করতেছি এখন থিস হচ্ছে যে একটা ইউনিক থার্মাল সার্কিট নিয়ে যেটা হচ্ছে যে আগে কাজ করে নাই তো আমার তারপর হচ্ছে যে আমি নিজে কোডিং করতেছি তারপর আবার নিজে পেপার সাজাচ্ছি তো এখান থেকে আমাদের যে মানে স্কিলটা হবে সেটা হচ্ছে যে যেকোনো ধরনের নতুন টেকনিক্যাল কোনটা আমাদের কাছে ঘাবড়ানোর ব্যাপার মনে হবে না এগুলো দেখা যাচ্ছে যে তারা যেসব লাগবে এই স্কিলটা যে আমাদের কাছে এই জিনিসটা কোনো ব্যাপারই না যে একটা জিনিস নতুন আগে কেউ করে নাই বা অন্য দেশে করতেছে আমরা কিভাবে দেশে আমরা এগুলো ইনশাল্লাহ ব্যাপার হবে না আচ্ছা ওই নলেজটা তার এখানে কাজে লাগবে না বা এই নলেজটা গেইন করতে তার যে একটা প্রসেস বা একটা এফোর্ট দিতে হয়েছে এইটা তার মধ্যে স্কিল তৈরি করছে মানে ইনডিরেক্টলি একটা মানে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্টলি তোমরা কি মনে করো যে লাইক এরকম একটা গভর্নমেন্ট যে আসলে কোন টেকনোলজি লাগে না করার মতো কোনো সম্ভাবনা আছে এই নলেজ দিয়ে এই পিস অফ নলেজ গুলো এই পিস অফ এই পার্সন গুলাকে আমরা ইসলামিক কজ এরকম কোন চান্স আছে এটা কেন বলতেছি বার আমি একটা কথা বলি একটা মুসলিমদের মধ্যে একটা চলে আসে যে বুঝলাম রিসার্চ লাগবে আমাদের ইসলামিক হিস্ট্রিতে কিন্তু মুসলিম ইঞ্জিনিয়ার ছিল মেবি ইঞ্জিনিয়ার ছিল না বাট থিং থিং রিসার্চ এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে যখন এটা ফিজিবল পরাজিত করতে হবে বা এ করতে হবে এই এই কথাটা কিন্তু আমরা যদি বাইরের দেশগুলো দেখি সাইন্সে আগাতে হবে ওরা কিন্তু মানে মানব জাতির উন্নয়ন সাধন বা এইরকম কিছু কিন্তু আসলে ওদের ওদের ছিল না এটা আমরা জেনারেলি কিন্তু দেখি রাশিয়াও একই যে তাদের ইয়েটা ছিল যে আমরা লাগে তো আশা করে হ্যাঁ কোন বাংলাদেশের কোন যদি একটা আইডিয়াল স্পিকিং তো আমরা কিন্তু বাংলাদেশ ঘুরে দেখতে হবে বাংলাদেশের সমস্যা কি এবং বড় মেথোডলজি ইউজ করে এই প্রবলেমটা সলভ করতে পারি এবং আমাদের মেন মোটিভেশন হচ্ছে আমরা জ্ঞান বিজ্ঞানে তাদের মতো হব যেটা কিন্তু আমার মনে হচ্ছে কারণ তাদের মতো হলে তো আসলে আমাদের প্রবলেমটা সলভ হবে না আমরা আমাদের মতো হইলে যে আমাদের মানে সেই স্পিরিটটা আমি দেখি নাই যেটা বলতে চাই যে আমরা জ্ঞান বিজ্ঞানে তাদের চেয়ে অনেক আগে সেটা না বলে তারা বলে তারা যেখানে গিয়েছে আমরা পিছন পর্যন্ত আরকি পৌঁছাতে চাই এইরকম একটা মানসিকতা আছে কিন্তু এই মানসিকতা দিয়ে আসলে মানে মানে আচ্ছা বা আমি একটু তারিখের একটা কথার ব্যাপারে যে তারেক বললো যে মুসলিমদের মোটামুটি সবসময় ইউরোপে মোর হার্স এনভারনমেন্ট রাইট ওখানে মোর প্রকৃতির সাথে যুদ্ধ করে টিকে থাকা একটা মেন্টালি কাজ করে ওদের তো ওরা বেশি ডেভেলপ করছে আমরা কম করছি বাট এক বছর আগে তো এরকম ছিল না এক বছর আগে আমি মানে ইয়ের সাথে মিলে দিতে পারি না এর কারণ হলো মানে এখনকার বা লাস্ট একশো বছরের যেসব হিস্ট্রি দেখি যেসব হার্স বা ই না সমতল ভূমি না বা ইজিলি সার্ভাইভ করা যায় এরকম দেশ না ইউরোপিয়ান কান্ট্রিজ গুলা অথবা চায়না জাপান যেগুলি আছে কোনোটাই কিন্তু আমাদের মতো ফ্ল্যাট ল্যান্ড না আর খুব ইজিলি সার্ভাইভ ওয়েদার অনেক ভালো হ্যাঁ এরাই কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং মুসলিমদের একটা ভীষণ ছিল এখন নাই ওইটা থাকতো এখন মুসলিমরা আহ ওই জিনিসটা থাকতো না এখন আপনি চিন্তা কোন মুসলিম গভর্নমেন্টের একটা ভিশন আছে একটা নাম আসতে ছিল বিশাল একটা সুন্দর মানে ধ্বংস করে দিতে হবে এরকম একটা চিন্তা ছিল এই কারণে তারা ডেভেলপ করবে আর মুসলিমা আগে এক্সপান্ড করছিল উম আব্বাসি ওদের সময় মোটামুটি এক্সপান্ড করছে উসমানীদের সময় এক্সপান্ড করছে যেমন হচ্ছে ইস্তাম্বুল যখন যে বিজয় করতে গেছে করতে পারছে মানে যখনই মিলিটারি এক্সপেনশন বেশি ছিল আমার মনে হয় যে তখনই একটা নেশান এর কারণে হোক বা রিলিজিয়াস জিল কারণে হোক বা নিজের সার্ভাইভের কারণে হোক কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে যখন এটা বন্ধ করে কিন্তু ওদের যে এর সময়টা যখন তারা হচ্ছে ইন্ডিয়াতে বা মুসলিম ল্যান্ডে বিজনেস করার জন্য শুরু করছে ব্রিটিশরা ফ্রেঞ্চরা তখন অ্যাকচুয়ালি তাদেরকে ওই যে নৌপথে আসা ছাড়া না ছিল আর কি মানে ওদের নিজস্ব ট্রেডিশন ওরা কিন্তু খুব বেশি ধরে একটা চেষ্টা করছে পরে যুদ্ধ টু হওয়ার পর নড়ে যায় বসেছে তারা সে মোর তারা কিন্তু নিজেদেরকে মনে করে বেস্ট রাইট আপনারেক্ট পাথ তারা কিন্তু এটাকে ধরে ট্রাই করে আপনি চিন্তা করেন যে আমেরিকা রিসেন্টলি ড্রোন ড্রেকনোলজি যে ডেভেলপ করছে থাকে না থাকলে আসলে এত ফাইনটিউন্ড জিনিসপত্র বের হয় না তাই না এটা আমার আর কিভেশন তো সবসময় ছিল হবে না এখন আল্লাহর রহমত ছিল আর কি প্লাস এই জিনিসটাও আমরা নাম কি নিজেরা গ্রুম আপ করছি পরে আমরা ছেড়ে দিছি টেকনোলজি থেকে দূরে চলে আগে তো অ্যালজেবরা মুসলিম মানে ম্যাথমেটিশিয়ান বের করছে বা আগে শশার ভিতর তো দেখা যায় আর কি এখন আমরা লুক টু কি করি যে গরু গরু চামড়া আমাদের আল্লাহ দেখা গেল এগুলি খুব মানে গুড ফিল করি কেউ যদি চেক করতে চায় যে মানে একটা এগুলোর পেটেন্ট গুলো কারা হোল্ড করে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 এখানে একটা লেখা যে গুগল এখন ইউএস মিলিটারির সাথে কাজ করে হ্যাঁ হ্যাঁ কিন্তু মিলিটারি তারা আসলে কি বলতে চাই না আচ্ছা একটা লেখা ছিল আচ্ছা ঠিক আছে আমরা একটু অথবা কোন ধরনের কাজ করলে কোন জায়গায় গেলে মানে সবার জন্য লাগবে যে এমনও না বা যারা মনে করে লাগবে আসলে তাদের জন্য কেন লাগবে সেটাও বুঝতে পারে না কি একটা ফ্লোর মধ্যে দিয়ে দেখা যায় চলে যায় কি সবাই मेकानिकल ट्रांसफार सब मे সে খুব ভালো সে মানে কার মেকানিক বা কার শুটিং করতে পারে আমাদের দেখা গেছে যে আমরা মানে থিওরির পর থিউরি পড়ে যেতেছি কিন্তু এটার কোনো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 পাঁচ মাস ছয় মাস ধরে দিতে হবে আসলে ব্যাপারটা এরকম না মোটামুটি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড যাদের খুব কম সময়ে যে জিনিসটা এক্সেপ্ট করতে পারবে দেড় মাস মাস প্রিপারেশন নিয়ে আর কি তখন আর কি এত টাকা চলে যেতেছে তাড়াতাড়ি দেয়া যাবে না তো তখন অটোমেটিকলি তার মধ্যে একটা ফ্লো চলে আসবে তখন সে হয়েছে যে জিআরি টফল এগুলো আমার মনে হয় বের হওয়ার যে তার পছন্দের হচ্ছে না বা কিছু একটা হচ্ছে না বা ইউনি যাবে না সময় লাগতে আমার দেড় বছরের মতো লেগেছিল তো এই কারণে দেখা যায় যে জবে না ঢুকলে चले जाबा दो, दो, जा तो जा, गैप ना मैंने व्या कर তার এই মানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে তাকে কাজই কে কাজই দিবে আর হচ্ছে একদম এন্ট্রি লেভেলে কাজ তার নাও করতে হইতে পারে হইতে পারে যে হচ্ছে যে একদম যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স 0 থাকে তখন তাকে এন্ট্রি লেভেল থেকে শুরু করতে হইতে পারে আর কি তো এই তো এই জিনিসগুলো আছে যে সে করতে পারে আচ্ছা এখন এটা হচ্ছে একাডেমিক সাইট ریلیজিয়াস কনটেন্ট এর বিষয়ে তোমার কাছে কোন জিনিসগুলোকে খুব ভাইটাল মনে হয় যে বিষয়গুলো আসলে চেক করার বিষয় আছে বা আমি যখন একটা কান্ট্রি চুজ করব বা একটা সাবজেক্ট চুজ করব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 ইসলামের আচ্ছা ঠিক আছে এটা একটু ছাড় দিলাম এটা একটু ছাড় দিলাম ঠিক আছে মাথা রাখা উচিত আহ যে ইসলামের ওয়েস্টে যাওয়ার ব্যাপার ইসলামের দৃষ্টিভঙ্গি এরকম মানে সে বা যে আমরা কখনো ওখানে সেটেল করার চিন্তা এক বা যে ওইখানে সেটেল করব এখানে সেটেল করে মানুষকে দাওয়াত দিব मैं इच्छा मैं सबाई कानाडा जाए तो जिस ग्लियर जो जिसका रखते हैं चले आसते तो तरह और मिडिले भलोार्सिटी मिडिल कतार তারপর করে কাতার তো খুব এক্সেল করতেছে তো এইসব জায়গায় অন্তত মানে কো এডুকেশন হয়তো থাকবে ওই লেভেলে মিক্সিং থাকবে না কিন্তু সে হচ্ছে তার ইসলামিক নবে এখানে গালফের যে মানে গালফের অনেক কিছু বিষয়ে যে পরিমাণ আমেরিকার অনেক হয়তো ওইটা নাই কিন্তু সে দেখাচ্ছে যে আমেরিকা কিন্তু এবং যে ধরনের করে সেটা অনেক ওয়ার্ল্ড ক্লাস মানের যেমন আমাদের যেটা আমি সৌদি আরবের ক্ষেত্রে বলতে পারি যে আমাদের এমআইটি একটা মানে সবচেয়ে অনেক কস্টলি একটা কোলাবোরেশন ছিল তো যেহেতু এখানে তো এর সাথে আমাদের যে কোলাবারেশনটা ছিল এটা খুব এক্সপেন্সিভ হলো মানে দেখা যাচ্ছে মানে মানে সব মানে সারা বিশ্ব এই ইয়াতে চিনে এই ফিল্ডে চিনেলা तरज सोलार इंटेन्सिटी बेसि तय তো আরবে যারা প্রচুর তাদের হচ্ছে সোলার প্যানেল বসাইতে কোনো সমস্যা নেই সেটা সোলার থার্মাল হোক বা এইসব দিকে আমাদের এইসব দিক দিয়ে তাদের পুরো পশ্চিমবাদে বেশি হতে পারে কারণ তাদের ওই যেটা মানে যুবাইয়ের বলল যে এক একটা জায়গায় রিসার্চ এক্সিলেন্স একটার বিষয় যেমন আমি এখানে আসছি তো আমার আমার জন্য ভালো হবে দেখা গেল আমি আহ এমন জায়গায় গেলাম এমন ইউনিভার্সিটি যেটা হচ্ছে যে পরেস্ট আমার কোনো কাজে লাগবে কোন একটা জাতির মানে ফান্ডিং করা আছে আসে তো দিলাম তো তারা সবসময় চেষ্টা মানে এখন আমি হঠাৎ করে আমার সকলাকালচার বা হাইড্রোপনিক যে কারো রিসার্চ থেকে এক্সট্রা করে নিয়ে আসতে পারবো যে আমি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 তবে আচ্ছা এই ব্যাপারে যারা কি আচ্ছা আমার প্রথম এটা হচ্ছে যে যদি সে মানে মুসলিম মাইন্ডেড বা ইসলামের আহতের বাইরে চলে যাবে এরকম খুব বেসিক কিছু নলেজ আসলে আমার মনে হয় আহ প্রথমে নিয়ে না উচিত আহ কি কাজ করবে এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের যে কনভেনশনাল আপব্রিঙ্গিং সেখানে কিন্তু আসলে আমরা না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 আমি কিভাবে নামাজ পড়ব বা অনেক কিছু ব্যাপার চলে আসে বা রোজা কিভাবে রাখবো এইসব অনেক অনেক কিছু কিন্তু অনেক খুব ছোট ছোট আমি দেখেছি যে মানুষের মাঝে নাই তো এগুলা যাতে সে শিখে আর ইন টার্মসমিক এর দিক থেকে আমি বলবো যেমন কিন্তু তার ওভারঅল যে কনফিডেন্স বা ওভারঅল যে প্রোগ্রেস এটা কিন্তু অনেক স্লোডাউন হয়ে যাবে এটা যখন স্লো ডাউন হয়ে যাবে তখন কিন্তু মানে সে যতই মোটিভেটেড থাকতে চায় মানে চাক না কেন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 যদি হবে যে হয়তো দেশের চেয়ে আরো কম পড়ালেখা হওয়ার ইয়েটা বেশি আছে বেশি আসবে তো এখানে কোনো কিছু বেটার হয়ে যাবে এই এক্সপেক্টেশন যাতে না থাকে আমি এতটুকুই যে ইংলিশ ভালোভাবে শিখার জন্য বা জিয়ারি ওই যে লিসেনিং বা রিডিং প্র্যাকটিস করার জন্য অনেক হাবিজাবি কম্পিটিশন করতে হবে কিন্তু একটা ভালো জিনিস করতে পারে সেটা হচ্ছে যে আর হচ্ছে যেমন আমি বলবো যে সেটিভ আমেরিকানদের লেখা ব্লগ করতে পারে ওই যে হাবিজাবি কম্পিটিশন না পড়ে নেটিভ আমেরিকানদের লেখা ব্লক করতে পারে মুসলিম পারে। বারোশ আটান্ন রাইট আহ তাগদাদের বাগদাদ দখল করেছিল নলেজ হল ইসলামিক خلافতের uh, uh, capital plus everything was there ekdom uh, developed city in terms of knowledge technology sob dik diye and knowledge knowledge kortechi amra shikhte chai amra knowledge haveke uraye dilo nosho kore dilo library take uraye dilo manusmere noyde phashaye dilo kichu nai 10 din কিছু পয়েন্ট আছে বাগদাদের যে প্রবলেমটা ছিল যে বাগদাদের ওই সময় যে খলিফাটা ছিল তার সম্ভবত মেইন যে ইয়া ছিল না সে ছিল শিয়া সম্ভবত এবং সেই ছিল সেটা আর তারপরে সে যে এই যে আরেকটা কথা হলো যে বাগদাদের ওরা হচ্ছে যে মানে তারা প্রতিরোধ করা বা জিহাদ করা হচ্ছে যে আত্মসমর্পণ করাটাকেই দেখছে আর কি যে হয়তো আমরা বেঁচে যাব। তারা বেঁচে যায় নাই তবে যেটা বলা যায় যে তখন হয়তো তখন একটা দশটা শোড একশোটা শোডারটা সোর্ড হয়তো দশ হাজার তাড়াতাড়ি আসছে তার বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না পঙ্গপালের মতো আসতেছে মানে তারা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 उदाहरण दिखे যে এই কারণে সে ভয় পাই সে প্রসিড করতে পারছে এখন সৌদি আরব বাচ্ছা তোমাদের তো একটু বুঝে শুনিয়া করা সৌদি আরব দেখা যায় আরো অনেক চুক্তি করে সবচুব অনেক চুক্তি করে তো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে সৌদি আরব কিন্তু ডিপেন্ডেন্ট না তার পলিসিতে তার যেহেতু সে তার টেকনোলজি মানে টেকনোলজিতে সে আরোজনের উপর ডিপেন্ডেন্ট তার থেকে বেশি কিন্তু আমার কাছে মোরটেন্ট কারণ মানুষের লাইফকে ডিকটেক্ট করা যুগের নলেজ নলেজ বলতে যেটাকে বুঝাইতো সেটার সাথে কিন্তু আমার মনে হয় যে কারণ ওরা যেটাকে নলেজ বলতেছে সেই নলেজের সাথে তো ওই নলেজের থ্রুতে তারা মনে হয় তাদেরকে যেটা আমাদের লাগবে যে ওদের ওটা কতটুকু ছিল মানে জাস্ট বিকজ অনেক নলেজ ব্যাংক আছে বা আমি যদি ধরি যে আমার দেশের কাছে মানে প্রচুর ডেটা আছে আমি আমি এইভাবে চিন্তা করি যে আমার দেশে এখন আমি প্রচুর ডেটা কালেক্ট করলাম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 আমি অবশ্যই বিভিন্ন দেখি এবং দেশের এমনি অবস্থা ভালো না কিন্তু মিলিটারি গায়ে আর্সেনাল তৈরি করার পর এখন বাগদাদের যে প্রশ্নটা তখন কিছুতে কিন্তু অনেক আগানো ছিলা মিলিটারি মানে কম অনেক এমফাসিস তখন নলেজ অনেক বেশি দিছে বা যেই নলেজ ছিল বাগদাদের লাইব্রেরিতে বা ওইস্টদের এটা আদৌ করতে কিন্তু আমার নলেজ আছে এবং নলেজ নিয়ে চর্চা করতেছি ফর দ্য কিন্তু आ, आ, आरो जी प्लस मोटीशन चाहिए जड़ित सब मिले मुस्लिम डिस्ट्रेशन कारण छोड़ा কিন্তু আফগানিস্তানে গিয়ে এখন তো প্রায় সতেরো বছর লাগতেছে ওদের স্টিল তারাই দেখা যাচ্ছে আহ ওখানকার তালেবানদেরকে কেনতেছে তোমরা আসো মিটিং করে স্টিং করে একটা জাস্ট ফর দা সেক অফ নলেজ আমরা চর্চা করলে আসলে আই থিংক বাগদুদের মতো অবস্থা হবে যেটা এখন আমরা কিন্তু বাগদুদের থেকে অবস্থা খারাপ এখন বেশি আমার কাছে মনে হয় আমি যাই না কারণ संक्षेपे तरसि मालेशिया गुड थिंग स्किल আফ্রিকান দেশ থেকে আসে গার্লফ্রের দেশ থেকে আসে পাকিস্তান ইন্ডিয়া সব দেশ থেকে আসে তো এই যে মিক্স করে যে একজন আরেকজনকে জানাক একটা মুসলিমের সাথে উঠা বসা এই এক্সপোজারটা আমার মনে হয় অনেক ইম্পর্টেন্ট মানে আউটলুকের জন্য অন্য মুসলিম একটা হয় দিক তো আমার এই জন্য এখানে যেমন আমরা মসজিদে ইফতার করতাম প্রত্যেক রায় আমাদের মসজিদে ইফতার হতো তখন সবাই একসাথে বসে খাচ্ছে আর কি একটা আফ্রিকান ছেলে একটা ইন্ডিয়ান ছেলে একটা বাংলাদেশ একটা মালয়েশিয়া ছেলে তখন ধরো এই জিনিসগুলো খুব মানে ভালো ছিল আরকি এই ফিলিং গুলা ভালো এবং অনেকডেন্স বুস্ট আপ করার জন্য বেশ ভালো নামাজ পড়ার ব্যবস্থা আছে ছেলে মেয়ে আহ দুইজনের জন্যই নামাজ পড়ার ব্যবস্থা আছে তো এখানে নামাজ নিয়ে চিন্তা করতে হয় না কেউ যদি নামাজ পড়তে চায় তো তার যথেষ্ট আছে নামাজ পড়ার এবং চারিদিকে মসজিদ আসে আদান শোনা যায় এই দিকগুলো হচ্ছে এখানে অনেক কিছু করার স্কোপ আছে এবং আমরা যে পেপার পাবলিশ করি ওগুলা হয় মানে ওয়েস্টার্ন থেকে যারা ওরা যে পাবলিশ করছে আমরা কিন্তু আমাদের রিডার কিন্তু সেম আচ্ছা আমি যেহেতু তার্কি তে আসি তার্কির মানে সোশ্যাল লাইফ যেটা বললে সোশ্যাল লাইফ খুবই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 दाड़ी बुरा मान स्टूडेंट इंटीग्रेट कर फ्री बुफे शुरू बहुत किस म्यूनिसिपालिटी थ्रो कर আর ওদের সৌদি আরব এবং আমাদের এক ভাই ছিল উনি মালয়েশিয়ায় ইউনিভার্সিটি অফ মালায় মানে পরে তার্কিতে টেকনিক্যালে চলে আসছিল ভাইয়া আই ওভেন ছিল মেকানিক্যাল তো ভাইয়ার কাছে আমি যেটা শুনছি ভাইয়াও বলছে আর ওদের যেটা মেনলি হয় সৌদি মালয়েশিয়া এই দুইটা আমি যুদ্ধ জানি পেপার পাবলি তাদের প্রচুর কারণ তাদের র্যাঙ্কিং উপর উঠতে মানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তার হচ্ছে যে মানে হচ্ছে এবং ওদের কোয়ালিটি এডুকেশন সবকিছুই ভালো এবং প্রফেসর এবং এমনকি তাদের সাথে আমি যখন চলে আসবো তারকি থেকে তো তখন হচ্ছে যে এক প্রফেসর তার সাথে ছিল সে বলল যে আমরা জানি তুমি এসব হচ্ছে যে কিং যে মুস্তাফা কামাল এদেরকে পছন্দ করো না কিন্তু দেখো এই যে সবকিছু এরকম চাপায় দেওয়া উচিত না সব তো নিজের কাছে মানে ধর্ম টর্ম এসব সবকিছু তো নিজের কাছে আর এবার আসি সৌদিতে আসছি সৌদি তে আসলে বলতে গেলে যেটা বলা যাবে সৌদি সৌদি থেকে যে মেইন যে জিনিসটা নেওয়ার আছে সেটা হচ্ছে যে সৌদির ইসলামটা আসলে আসে তার কিస్తే এখন ইসলামের দিকে আস্তে আস্তে আসতেছে কিন্তু ওরা এখনো ইসলাম প্র্যাকটিস বা ইসলামিক নলেজ প্র্যাকটিসের দিক থেকে এখনো শিশু লেভেলে আছে বলা যায় এই তারে তুমি কি আবার মোহাম্মদ বিন সালমানের অ্যাডভাইস করতেছো নাকি না না আমি তো ওকে বলতেইছি পয়েন্টগুলা কি আচ্ছা আচ্ছা কোন ঠিক আছে ইসলামিক নলেজতে আসলে না কারণ আমাদের তো ইউনিভার্সিটি এখানে কোনো শরিয়া ডিপার্টমেন্ট নাই এরকম কিছু না আন্ডার গ্র্যাডে কিছু সাবজেক্ট আছে ওরা মনে হয় সব কিছু সাবজেক্টে করে গ্র্যাজুয়েটদের জন্য কোন ইসলামে আসে মনে হবে যে দূর কাটা তুই কি মানে আমাদের দেশে মানে কি কি হবে আর তুই রুজাবারি আসছে এখন কি ভাই নাই ওদের নামাজ পড়তে আগায় দিল দেখা যে এত সুন্দর তেলাপ করবে এটা বলার বাইরে মানে সৌদি থেকে ফেরত চলে গেলে এটাই যে রকম সবকিছুতে মোটামুটি তারা অনেক মাসলা টাসলা অনেক কিছু ভালো জানে আমাদের চেয়ে আর প্রত্যেকের গড়ে কোরআন অনেক বেশি সবচেয়ে যে জিনিসটা চোখে সেটা হচ্ছে নামাজ শুরু হয়তো দশ পনেরো মিনিট আগে আসবে হয়তো বা হচ্ছে যে নামাজ নামাজ শেষ হওয়ার পরে থাকবে এবং দেখা যায় দেখা যাচ্ছে যে আমি এরকম কোরআন পড়ার অভ্যাসে আমি কোথাও দেখিনি তারা পড়তেছে আরেকজনের কাছে পড়া দিচ্ছে তারপরে আমাদের এরকম কোর্স হতো এমনকি এই যে আন্ডারস্ট্যান্ড এর যে আব্দুল আব্দুল রহিম ওই যেভেন্টি सब लो। चे लोकता सऊदी देखते सऊदी ऐले তারা যে দুনিয়ার আজে বাজে কাজ যাই করুক নামাজ আরবে অনেক কিছু করা যায় না যে পাশে বাহানে দুবাই যে যায় কি তো এখন সেই নামাজ ছাড়ে নাই সে বলছে আমি যত বড় গুনাই করছি নামাজ ছাড়া না কারণ তারা বিলিভ করেন নামাজ ছাড়লে মুসলিম থাকে না নামাজ ছাড়লে এটা কুফরি মানে যত দুষ্ট সৌদি হোক দুষ্ট কাজ করুক ওরা নামাজটা रबुल भाई, भाई, भाई, भाई तो गलम आज कीट करते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 এখানে যাদের চেষ্টা করে হজ করার জন্য আর যারা উমরা করতে আসবে তারা অন্তত উমরা করা টাইম ফ্রেমটা যদি রামদান রামাদানের লাস্ট দশ বারো দিন আমি আমার কখনো রামাদানে অনেক কিছু হয় মানে রাতে কেউ ঘুমায় না আসলে মানে ঘুমানোর মতো অবস্থা থাকে না একটার পর একটা কাজ আসতে থাকে তাহাজুদ আর তারা এই দুইটা এক্সপিরিয়েন্স সবকিছু মিলা এটা আসলে লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স হইতে পারে সবাই যে এখানে এই কারণ হইলেও আসে আরকি এখানে এই দিকগুলো ভালো আছে আর কোরআনের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে যা আমরা আসলেই কোরআন চাইলে অনেক বেশি পড়তে পারি কোরআনের সাথে চাইলে অনেক বেশি অ্যাটাচমেন্ট করা যায় কোরআন সাথে অন্যটা একটা সম্পর্ক আসলেই প্রত্যেক মুসলিমের থাকা উচিত এটা আমি সৌদি আরব থেকে শিখছি এতো জেনেটা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা আই থিংক এখানেই শেষ করতে পারি একটা দোয়া দি শেষ করি যেটা আসলে নলেজে আছে আমরা না জানি নলেটা তাহলে আসলে কোনো কাজ আসবে না সেটা হচ্ছে কি গানটা খায়ের আছে কল্যাণ আছে নিজের জন্য অন্যের জন্য বা দিনের জন্য জাস্ট নট মে ইনফরমেশন তো আজকে এখানে এতটুকু তারেক এবং জুবাইয়ের দুজনকে অনেক থ্যাংকস আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য ইনশাল্লাহ নেক্সট ডে কথা হবে সালাম আলাইকুম